رسولا مباشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد رسل وكان الله عزيزا حكيما راينروف سبوري বাংলা অডিও লেকচার সিরিজ পথিকীদের পদচিহ্ন নবীদের জীবন এই লেকচার সিরিজটি ধারাবাহিক আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস তাদের ত্যাগ ধৈর্য পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তিনি এসেছেন বনি ইসরালকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করে নিয়ে মিশর থেকে চলে যাওয়ার জন্য অথচ ফেরাউন মুসা আলসালামের বিরুদ্ধে যে অপবাদকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছিল সেটা হচ্ছে মুসা আল্লাহাম যেন মিশরীয়দেরকে মিশর থেকে বহিষ্কার করে ক্ষমতা দখল করতে চাচ্ছেন সম্পূর্ণ স্পষ্ট মিথ্যা কথা এবং কিভাবে মুসা আলাহ সাল্লাম মিশরের রাজত্ব দখল করতে যাচ্ছেন তার জাদুর মাধ্যমে মোসা আল্লাহিস্লামকে জাদুকর অপবাদ দেয়া হলো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 ভয় দেখিয়ে মিশর ত্যাগের ভয় দেখিয়ে একত্রিত করল ফের মুসাল্লাহামকে একজন জাদুকর হিসেবে অপবাদ দিল ফেরাওয়ান ঘোষণা করল সেই মিশরের সমস্ত জাদুকরদেরকে একত্রিত করবে এবং তাদেরকে দিয়ে মূসা আল্লাহিস্লাম যেই মজিজা দেখিয়েছেন যেটাকে ফেরাওয়ান বলছে এটা হচ্ছে একটা জাদু ফের বলছে সে মিশরের জাদুকরদেরকে একত্রিত করে মূসার থেকে বড় জাদু দেখাবে মুসাকে চ্যালেঞ্জ করবে আল্লাহ সহ তিনি বলছেন وَلَقَدْ أَرَيْنَاهُ آيَاتِنَا كُلَّهَا فَكَذَّبَ وَأَبَى قَالَ أَجِئْتَنَا لِتُخْرِجَنَا مِنْ أَرْضِنَا بِسِحْرِكَ يَا مُوسَى أمير فرعونকে আমার সমস্ত নিদর্শন দেখিয়ে দিয়েছি এরপরে সে মিথ্যা আরোপ করেছে অমান্য করেছে সে বলল হে موسی তুমি কি জাদুর মাধ্যমে আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করার জন্য আগমন করেছো موسی আলাইহিস সালামকে ফেরাউন ক্ষমতা দখল করার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 তাহলে আমরাও নিশ্চয়ই তোমার কাছে আসছি একই রকম জাদু নিয়ে সুতরাং আমাদের মধ্যে এবং তোমার মধ্যে নির্ধারিত না তুমিও ভাঙবে না উভয়ের মধ্যস্থ এক জায়গায় মৌসা আল্লাহ সাল্লামের কাছে তারা প্রস্তাব দিল জাদুর প্রতিযোগিতাতে আমাদের মোকাবেলা করো মৌসা আল্লাহ সাল্লাম মিশরবাসীদের একটি উৎসবের দিন ছিল জিনার দিন যেদিন লোকেরা ঘরবাড়ি থেকে বের হয়ে আসতো আনন্দ উৎসব করত সেই দিনটাকে এই জাদু প্রতিযোগিতার জন্য নির্ধারণ করলেন সেই দিনটা ছিল মিশরবাসীদের জন্য উৎসবের দিন মৌসাল সাল্লাম তিনি বললেন তোমাদের সেই নির্ধারিত দিনক্ষণ হোক জিনার দিন ইয়ামুল জিনা উৎসবের দিন আর লোকজন যেন জমায়াত হয় সকালের দিকে মৌসাল সালাম বললেন লোকেরা যেন সকালের দিকে এসে জমায়েত হয় কারণ যদি সকালের দিকে অনুষ্ঠান শুরু হয় তাহলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন সেখানে আসতে পারবে এবং তারা সন্ধ্যার আগেই নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবে মৌসালহাম চাচ্ছিলেন যত বেশি মানুষ এই প্রতিযোগিতা প্রত্যক্ষ করতে পারে কারণ এখানে আল্লাহ মুসা আল্লাহ সালামের মাধ্যমে তার মুজিজাকে প্রদর্শন করবেন আল্লাহ সুমতা বর্ণনা করছেন অতঃপর ফেরাউন দরবার থেকে প্রস্থান করল তার সমস্ত কলা কৌশলকে জমা করল এরপর উপস্থিত হল একটি আয়তে আমরা দেখতে পাই বর্ণনা করা হয়েছে ফেরাউন মিশরের সমস্ত জাদুকরদেরকে একত্রিত করেছিল ফেরাউন আদেশ জারি করে দিল যেন মিশরের সব জাদুকর একসাথে সেই দিন সেখানে উপস্থিত থাকে মুহসা ফেরাউনের কাহিনীর এক নতুন অধ্যায়ের সূচনা হল মহসা আল্লাহিসাল্লামের সাথে ফেরাউনের এই যুদ্ধ এই দ্বন্দ্ব এই সংঘাত ইমান এবং কুফরের যুদ্ধে এক নতুন মাত্রা যুক্ত হল মিশরে সেই জাদুঘরদের ভূমিকা কি ছিল আমাদেরকে স্মরণ রাখতে হবে ফেরাউন সেই ইসলামের বিরুদ্ধে তাহিদের বিরুদ্ধে ইমানের দাওয়াতের বিরুদ্ধে যে শক্তিকে প্রয়োগ করছে সেটা সে তার রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে সে যুদ্ধে লিপ্ত ইমানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত এবং সে রাষ্ট্র কাঠামোর একটা অংশ হচ্ছে সেই জাদুঘররা আমরা দেখি একজন মানুষের দুইটি হাত থাকে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 সরকারগুলো তাদের মিডিয়াকে ব্যবহার করে মিথ্যা প্রচারণা ছড়িয়ে দিতে ইসলামের বিরুদ্ধে ঠিক তেমনি ভাবে ফেরাউন সেই সময়ে মিশরের শ্রেষ্ঠ জাদুকরদের ব্যবহার করত সেটা ছিল সেই যুগের শ্রেষ্ঠ কৌশল মিশরবাসীদের অহংকার সুতরাং আল্লাহ সুবাহতাল্লাহ মুস আল্লাহ সাল্লামের মাধ্যমে মিশরের সেই যুগের শ্রেষ্ঠ কৌশলকে চ্যালেঞ্জ জানালেন আমাদেরকে এই বিষয়টা ভালো করে বুঝতে হবে আল্লাহ সুহামতাল্লাহ যখন কোন একটি জনপদের নবী পাঠান রিসালাত পাঠান তখন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 শ্রেষ্ঠ অবাক করা বিষয় অপর থেকে আলোসু মহামতাল্লাহ এই বিষয়টাকে চ্যালেঞ্জ করার জন্য সাহিদিনা ইউসুফ আলাহিসাল্লামকে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা প্রদান করলেন জ্ঞান দিলেন ঠিক তেমনিভাবে আল্লাহ রহুসআলামের সময়ে আরবের লোকেদের অহংকার ছিল ভাষাশৈলী সাহিত্য চর্চা এবং তাদের এই অহংকারকে আলোস মহামতাল্লাহ কিভাবে চূর্ণ করে দিয়েছিলেন কুরআন নাজিরের মাধ্যমে একইভাবে আমরা দেখতে পাচ্ছি মৌসা আলাহিসাল্লামের সময়ে মিশরের লোকেরা তাদের অহংকার ছিল তাদের জাদুবিদ্যা জাদুবিদ্যাতে তার অত্যন্ত পারদর্শী ছিল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 সব থেকে বেশি যে সংখ্যা এসেছে সেটা হচ্ছে পনেরো হাজার যা বর্ণনা করেছেন ইবনি সাক কাজেই সত্তর কিংবা পনেরো হাজার এর মধ্যে ছিল জাদুকরদের সংখ্যা শুধুমাত্র সব কম বর্ণনা যদি আমরা গ্রহণ করি সত্তর জন জাদুকরও যদি উপস্থিত থাকে মুসা আল্লাহ সাল্লাম একা তার বিরুদ্ধে মিশরের শ্রেষ্ঠ সত্তর জন কিংবা এর থেকেও বেশি জাদুকর প্রতিযোগিতায় লিপ্ত আল্লাহ মহামত আল্লাহ মুসা আলাহ সাল্লাম কি বিজয় দান করবেন কিন্তু সেই জাদু প্রতিযোগিতা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 জাদুবিদ্যাতে পরাজিত হলেও যদি তিনি দাওয়াতকে মানুষের অন্তরে পৌঁছে পারেন তিনি হচ্ছেন বিজয়ী কাজী কাজে মুসাল্লাহ সাল্লাম সেই জাদুকরদেরকেও ইমানের দাওয়াত দিলেন তাদেরকেও একটি সুযোগ দিলেন মুসাল্লাহ সাল্লাম তাদেরকে বললেন ধিকার তোমাদেরকে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 পুনরাবৃত্তি করতে থাকলো তারাও একই রকম ভাবে বলতে থাকলো এই দুইজন নিশ্চিতই জাদুকর নিশ্চিত ভাবে মূসা এবং হারুন তারা হচ্ছে জাদুকর তারা তাদের জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করে দিতে চায়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 মিশরের সমস্ত লোক এই দৃশ্য দেখছে তারা তাদের সমস্ত পরিকল্পনা প্রস্তুতি শেষ করে মূসলামের উদ্দেশ্য বলল নিক্ষেপ করো তোমরাই দেখাও তাদের জাদুর প্রভাবে মুসার মনে হল যেন তাদের রশিগুলো এবং লাঠিগুলো ছুটতে শুরু করেছে সুহান মিশর সেই সময় ছিল জাদুবিদ্যায় তৎকালীন পৃথিবীর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 এরপর যখন তারা সেগুলোকে নিক্ষেপ করল তখন লোকেদের চোখে ধাধা লাগিয়ে দিল তাদেরকে ভীত আতঙ্কিত করে তুললো এবং এক মহা জাদু প্রদর্শন করল সুভান চিন্তা করুন কত শক্তিশালী বিভ্রান্তি মানুষের চোখে তার সৃষ্টি করেছিল কিন্তু জাদু এই বিষয়টা আসলে কি আমাদেরকে বুঝতে হবে জাদুবিদ্যা এটা হচ্ছে ভ্রান্তি বিভ্রান্তি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 এবং এই রুহ আল্লাহ সুহামতাল্লাহ তিনি একমাত্র এই বিষয় সম্পর্কে ভালো জানেন যখন তিনি কোনো বস্তুর মধ্যে রুহ ফুকে দেবেন তখন সেই বস্তুটি জীবিত হয়ে যাবে যখন আল্লাহ সুহামতাল্লাহ কারোর কাছ থেকে রুহকে ছিনিয়ে নেবেন সে সাধারণ একটা জড়বস্তু মৃত পদার্থ আল্লাহ সুহামতাল্লাহ বলছেন রাসুল সাল্লাহ ইসলামকে উদ্দেশ্য করে লোকেরা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দিন রুহ আমার রবের আদেশে সংঘটিত হয় এই বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দেওয়া হয়েছে খুব অল্পই তোমরা এই বিষয়ে জানো সুতরাং এটা এমন একটা বিষয় যা শুধুমাত্র আলোচ মান তোলা নিয়ন্ত্রণ করতে পারেন কাজেই জাদুঘরদের তৈরি করা সেই সাপ এটা ছিল শুধুমাত্র একটা চোখের ধাদা কিন্তু উপস্থিত দর্শকেরা সাধারণ মানুষেরা তারা এই জাদু দেখে ভয়ে আতঙ্কিত হয়ে উঠল চিন্তা করুন জাদুঘরদের সেই বিভ্রান্তি দেখে সমস্ত ময়দান ঘিরে থাকা মিশরের সকল লোকেরা তারা ভীত আতঙ্কিত হয়ে গেল তাহলে যিনি এই প্রতিযোগিতার মোকাবেলা করছেন মুসা আলসাল্লাম তার অনুভূতি কেমন ছিল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 কিন্তু সমস্ত ময়দান সমস্ত জাদুকরদের ছুঁড়ে দেওয়া লাঠি এবং রশিগুলো সাপের আকৃতি ধারণ করে ছুটতে শুরু করেছে আলোচনাল বলছেন মূসা তার অন্তরে ভীতি অনুভব করলেন ভীতি এটা একজন মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া মানুষের মানবিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে ভীতি কিন্তু মোসা আল্লাহ সাল্লাম তার এই ভীতিকে প্রকাশ করলেন না বাহ্যিকভাবে তিনি ছিলেন শান্ত এবং ধীরস্থির আল্লাহ সুহাম তিনি অনুপ্রেরণা দান করলেন আল্লাহ আমি মুসাকে জানিয়ে দিলাম ভয় করো না তুমি বিজয়ী হবে এর আগে সেই অন্ধকার পর্বতে মুসা আল্লাহ সাল্লাম একটি অজগরের ভয়ে যখন সেটা ছুটতে শুরু করেছিল তিনি পালিয়ে যাচ্ছিলেন এতটাই ভয় পেয়েছিলেন যে পেছনে ফিরে তিনি তাকাননি কিন্তু এবারে তিনি তার অন্তরের সেই ভীতিকে গোপন করলেন বাহ্যিক ভাবে সেটাকে প্রকাশিত করলেন না উভয় ঘটনার মধ্যে যে পরিবর্তন সেটা হচ্ছে ইমান ইমানের কারণে তার আল্লাহকে নিয়ন্ত্রণ করতে পারলেন কাজে যাদের মধ্যে ইমান রয়েছে আল্লাহর উপরে ভরসা রয়েছে আল্লাহর উপরে বিশ্বাস রয়েছে তারাই ইমানের মাধ্যমে ভীতিকে পরাজিত করতে পারেন ভীতি দূর করার একমাত্র উপায় হচ্ছে ইমান ইমানের মাধ্যমে আপনি ভীতিকে দূর করতে পারবেন যেটা একজন কাফের বা অবিশ্বাসী ব্যক্তি কখনোই পরাজিত করতে পারবে না কারণ তাদের মধ্যে ইমানের এই মহামূল্যবান সম্পত্তি তাদের কাছে নেই মৌসা আলাহিসাল্লামের অন্তরে সামান্য ভয় কাজ করছিল কিন্তু তিনি সেটাকে বুঝতে দেননি আল্লাহ সুভাহতাল্লাহ মৌসা আলাহ সাল্লামের অন্তরকে প্রশান্ত করে দিলেন কাজে সেই সামান্য ভয়কেও আল্লাহ সুবাহতাল্লাহ তার অন্তর থেকে দূর করে দিলেন সেই সমস্ত জাদুকরেরা যখন তাদের হাতে লাঠি এবং দড়িকে সাপের আকৃতি দিয়ে নড়াচড়া করাচ্ছিল মৌসা আল্লাহ সাল্লাম তার ডান হাতে যা ছিল সেই একটি লাঠিকে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 জাদুকরেরা যেখানেই থাকুক তারা কখনো সফল কাম হবে না মৌসা সালামের লাঠি এবং জাদুকরদের ছুটে দেওয়া লাঠি উভয়ের মধ্যে পার্থক্য কি ছিল পার্থক্য তো এটাই যে আলো সফা মাতলা মৌসা আল্লাহ সাল্লামের লাঠিতে সত্যিকারের সাপের জীবন ফুকে দিয়েছিলেন সেখানে সত্যিকারের আত্মাকে আলোসো ভাতা ঢুকিয়ে দিয়েছিলেন সেটা বাস্তবে একটি মারাত্মক অজগরের আকৃতি ধারণ করেছে সেটা ছিল সত্যিকারের সাপ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 সেই ময়দানে সমবেত মিশরের লোকেদের মাঝে সবার আগে যাদের কাছে এই সত্য প্রকাশিত হয়ে গেল সেটা হচ্ছে সেই মিশরের জাদুকররা এর আগে যেমনি ভাবে মুসা আল্লাহ সাল্লামের দামাতের মাধ্যমে ফেরাউন এবং তার আলমালা সভাসদের মধ্যে আল্লাহ মহামতালার সত্যকে প্রকাশিত করে দিয়েছিলেন ঠিক তেমনিভাবে এবারে মিশরের জাদুকরদের কাছে সত্য প্রকাশিত হয়ে গেল মূসা সত্যি আল্লাহর রাসুল মূসা যা প্রদর্শন করছে সেটা জাদু নয় সেটা আল্লাহর মুজিজা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 এটা জাদু নয় সরাসরি আল্লাহ সুহামতল্লার পক্ষ থেকে এটা একটা মজিজা কাজেই তাদের প্রতিক্রিয়া ছিল আল্লাহ সহতল্লা বলছেন অতপর জাদুকরেরা লুটিয়ে পড়ল সিজতা অবনত হয়ে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 এরপর আমি তোমাদেরকে শুলে চরাব খেজুর গাছের কাণ্ডে ঝুলিয়ে দেব আর তখন তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার দেওয়া শাস্তি সব থেকে কঠোর এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী সমস্ত জাদুকরেরা যখন একত্রে শিজদারত অবস্থায় মাটিতে পড়ে গেল আল্লাহ মোহাম্মতাল্লার মোদি যা দেখে তার আত্মসমর্পণ করল সেই ময়দানে এক অভূতপূর্ব দৃশ্য সৃষ্টি হলো। ফেরাউন বুঝতে পারছিল না সে যাদেরকে তার নিজের কাজের জন্য নিয়ে এসেছে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 এখন তারা সবাই পড়ে আছে সিদ্ধারত অবস্থায় মুসার সাপের বিরুদ্ধে এটা কি কোনো নতুন জাদু নতুন কোন কৌশল জাদুকরেরা বলে উঠল আমরা রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম আমরা রাব্বুল আলামিনের প্রতি ইমান আনলাম বিশ্বাস স্থাপন করলাম ফেরাও নিজেকে রব দাবি করেছে জাদুকরেরা কোন কথা বলছে কিছুক্ষণ আগেও যারা ছিলেন জাদুকর এখন তারা ইমানদার বান্দা। তারা তাদের ইমানকে প্রকাশ করলেন তারা বললেন রাব্বি মৌসা ও হারুন যিনি মুসা এবং হারুনের রব সেই রাব্বুল আলামিনের প্রতি আমরা ইমান আনলাম ইমানের ঘোষণা দিয়ে দিলাম ফেরাউন জাদুকরদেরকে নিয়ে এসেছিল মৌসা আল্লাহ ইসলামকে মিথ্যাবাদী প্রতিপন্ন করার জন্য এখন সেই জাদুকরেরা এই মুসা আল্লাহামের দাওয়াতকে গ্রহণ করেছে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 কিন্তু অন্তরের সেই বিশ্বাসকে ফেরাউন তার কাজের মাধ্যমে কুফুরির মাধ্যমে বাতিল করে দিয়েছে ফেরাউনের অন্তরে মুসাকে সত্য রাসুল বলে বিশ্বাস করা এটা বাস্তবে কোনো কাজে আসেনি কারণ সে কাজে কুফুরির প্রমাণ দিয়েছে ফেরাউন যাদুকরদেরকে হুমকি দিল সে বলল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 আমি তোমাদেরকে ফাঁসিতে লটকাবো শুলে চড়াবো খেজুর গাছের কাণ্ডে ঝুলিয়ে দেবো খেজুর গাছের কথা বিশেষভাবে বলার কারণ হচ্ছে এই গাছটি একটি উঁচু বৃক্ষ যা অনেক দূর থেকে চোখে পড়বে সুতরাং জাদুকরদেরকে হত্যা করে সেখানে দড়ি দিয়ে বেঁধে তাদেরকে ঝুলিয়ে রাখা হবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে যেন ভীতির কারণে আর কেউ এই ইমান গ্রহণ না করে ফেরাউন জাদুকরদেরকে প্রশ্ন করেছিল তোমরা ইমানেছ এই কাজের জন্য কি আমার অনুমতি নিয়েছিলে সুহানল্লাহ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 শ্রেষ্ঠত্ব এবং কৌশল যখন ব্যর্থ হয়ে গেল জাদুকরদের কৌশল ব্যর্থ হয়ে গেল জাদুকরেরা ফেরাউনের সেই ভীতি থেকে মুক্তি লাভ করলেন তারা ইমান আনলেন সমস্ত মিশরবাসীদের মধ্যে তারা হচ্ছেন প্রথম গ্রুপ যারা মৌসালাহ্লামের ডাকে সাড়া দিয়েছিলেন ইবেন গাসির রহিমা উল্লাহ তিনি উল্লেখ করেছেন মাঠে গিয়ে ময়দানে গিয়ে যখন জাদুকরেরা উপস্থিত হয়েছিল সেই জাদুঘরেরা তাদের লাঠি এবং দড়িকে ছুঁড়ে জাদু দেখানোর আগে ফেরাউনের নাম নিয়ে স্লোগান দিচ্ছিল ফেরাউনের ইজ্জতের কসম করে বলছিল যে তারাই জিততে যাচ্ছে তারাই বিজয়ী হবে আল্লাহ সুহামতাল তিনি বলেছেন তারা বলল ফেরাউনের ইজ্জতের কসম বিজ্জাতি নিশ্চয়ই আমরাই বিজয়ী হব ফেরাউনের ইজ্জতের কসম সেই একই লোকেরা যারা কিছুক্ষণ আগে ছিলেন জাদুকর যারা কুফুরকে সাহায্য করছিলেন প্রতিষ্ঠিত হতে ইমানের বিরুদ্ধে সেই একই জাদুকরেরা ইমানদার হলেন বিশ্বাসী হলেন মূসা এবং হারুনের রবের উপরে ইমান আনলেন ফেরাউন তাদেরকে নিষ্ঠুর ভাবে হত্যা করার হুমকি দিল কিন্তু জাদুকরেরা কি জবাব দিয়েছিলেন তারা বললেন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 ক্ষুদ্র করে দেখছেন যারা আগে ফেরাওয়ার ক্ষমতাকে বড় করে মানুষের সামনে উপস্থাপন করতেন ঠিক তারাই সমস্ত ময়দানে মানুষদের সামনে ফেরাওনের ক্ষমতাকে ক্ষুদ্র করে দেখাচ্ছেন বলছেন তোমার যা ইচ্ছে তুমি করতে পারো তোমার যা করার তা তুমি এই দুনিয়ার জীবনেই করবে অন্তরের ইমানকে মুখের সাক্ষ্য ঘোষণার মাধ্যমে তারা প্রকাশ করলেন তারা বললেন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 অল্লাহু খায়ের এর অর্থ হচ্ছে আল্লাহ সুভাহাতাল্লাহ তিনি কল্যাণময় তিনি বরকতময় ও আফকা যার অর্থ স্থায়ী অর্থাৎ জাদুকররা বুঝিয়ে দিলেন এই বক্তব্যের মাধ্যমে জাদুকররা যা বুঝিয়েছিলেন সেটা হচ্ছে ফেরাউনের তুলনায় নিঃসন্দেহে আল্লাহ সুহামতাল্লাহ তিনি হচ্ছেন শ্রেষ্ঠ তিনি হচ্ছেন চিরস্থায়ী ফেরাউন তাদেরকে অদা দিয়েছিল নৈকট্য প্রদানের তার কাছের মানুষ বানিয়ে নেওয়ার দুনিয়া বিভোগ্য সামগ্রী দেওয়ার কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ বিনিময়ে যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা আরো কল্যাণকর এবং অধিকতর স্থায়ী ফেরাউনের আলোচনা দেওয়ার প্রতিশ্রুতি আলোচনা দেওয়ার প্রদত্ত স্বভাব এটা অধিক কল্যাণকর অধিকতর স্থায়ী ফেরাউনের হুমকির মুখে সেই জাদুঘরেরা যারা বর্তমান ইমানদার বান্ধবা তারা ভয় পেলেন না তারা বললেন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 মিশরবাসীদের মধ্যে আমরাই অগ্রগ্রামী এই কারণে তারা আশা করছেন আশা করি আমাদের রব আমাদের এই ভুল ত্রুটি গুলোকে মাফ করে দেবেন তুমি আমাদেরকে হত্যা করার কোন ক্ষতি নেই আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। যাবো এই বক্তব্যের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইমান আনার ক্ষেত্রে অগ্রগ্রামী হওয়ার যে মর্যাদা তার গুরুত্ব কত বেশি তারা বলছেন আমরা আশা করি আমাদের রব আমাদের ত্রুটি বিচ্ছুটি গুলোকে ভুল ত্রুটিকে ক্ষমা করে দেবেন কারণ ইমান আনয়নকারীদের মধ্যে আমরা হচ্ছে অগ্রগ্রামী অন্যত্র তারা বলেছেন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 আমাদের রব আমাদের জন্য সবরের দরজাকে খুলে দাও এবং মুসলিম হিসেবে আমাদেরকে দান করো এবং মুসলিম হিসেবে আমাদেরকে দান করো সুতরাং সেই ইমানদার বান্দারা যারা শুরুতে ছিলেন জাদুকর তারা যখন বুঝতে বললেন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 তারা বললেন ইন্দরি নিশ্চয় যে ব্যক্তি তার রবের কাছে অপরাধী হয়ে ফিরে আসবে তার জন্য রয়েছে জাহান্নাম সেখানে সে মরবেও না বাঁচবেও না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 বসবাসের এমন পুষ্প উদ্যান তাদের জন্য রয়েছে যার তলদেশ দিয়ে ঝরণাসঙ্গ প্রবাহিত হয় সেখানে তারা চিরকাল থাকবে এটা তাদেরই পুরস্কার যারা পবিত্র হয় যারা নিজেদেরকে বিশুদ্ধ করে সুহান তারা শেষ কথাটি বললেন কি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 দুয়া করছেন হে আমাদের রব আমাদের জন্য শহরের দরজাকে খুলে দাও এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু ঘটাও সকাল বেলায় তারা সামান্য লোভের জন্য সামান্য অর্থসামগ্রী সামগ্রী সামগ্রীর জন্য সমস্ত মিশর থেকে এসে এখানে জড় হয়েছিলেন আর দিন শেষে তারা প্রত্যেকে দোয়া করছেন হে আল্লাহ আমাদের জন্য শহরের দরজাকে খুলে দাও মুসলিম হিসেবে আমাদের মৃত্যু ঘটাও রাতারাতি মুহূর্তের মধ্যে এই পরিবর্তন কি কিভাবে সম্ভব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 শেষ মুনা যাতে যাতার আল্লাহ পেশ করে বলেছিলেন হে আমাদের রব রব্বানা আমাদের জন্য সবরের দরজাগুলোকে খুলে দাও এবং মুসলিম হিসেবে আমাদের মৃত্যু ঘটাও একদিন ফেরাউন তার সভা সব্দের বলল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 তাসলিমান ফের চক্রান্ত করেছিল মূসা আল্লাহামকে জাদুকর প্রমাণিত করবে মিথ্যা অববাদ দিবে যেন মানুষের কাছে মূসা আল্লাহামের দাওয়াত হয়ে পড়ে অগ্রহণযোগ্য যেন মানুষ তার কথায় কর্ণপাত না করে কিন্তু ঘটনা কি ঘটল অমাকারু অমাকার আল্লাহ অল্লাহু খাইরুলমা মাকিরিন কাফেররা চক্রান্ত করে আর আল্লাহও পরিকল্পনা করেন ওল্লাহু খাইরুলমা কিরিন আল্লাহর পরিকল্পনায় হচ্ছে শ্রেষ্ঠ পরিকল্পনা পরিকল্পনাকারীদের মধ্যে আল্লাহ মোহামতাল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ পরিকল্পনাকারী ফেরাউন যা স্বপ্নেও ভাবেনি সেটাই ঘটল সমস্ত মিশরবাসীর কাছে মূস আল ইসলামের তাহিদের দাওয়াত প্রমাণ সহ পৌঁছে গেল সমস্ত মিশরবাসীর সামনে একদল মানুষ যারা সকালে ছিলেন কাফের সন্ধ্যায় তারা ইমান আনলেন ইমানের সাথে ইমানের দাবিতে শহীদ হলেন যে দাদুকরের এসেছিলেন আল্লাহ আয়াতকে নিদর্শনকে মিথ্যা প্রমাণ করতে দিন শেষে তারা নিজেরাই হয়ে গেলেন একটা নিদর্শন একটা আয়াত একটা প্রমাণ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 আপনি মোসাকে এবং তার ভাইকে কিছুদিনের জন্য ছেড়ে দিন অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক পাঠিয়ে ঘোষণা করে দিন যেন প্রত্যেকটি দক্ষ জাদুকরকে নিয়ে এসে তার আপনার কাছে উপস্থিত হয় কিন্তু জাদু প্রতিযোগিতায় পরাজিত হওয়ার পর সেই একই মন্ত্রিপরিষদ তারা কি বলছে তারা ফেরাউনকে বলছে আপনি কি মোসা এবং তার গমকে ছেড়ে দেবেন অর্থাৎ তাদেরকে আর কোনো ধরনের অবকাশ দেওয়ার সুযোগ নেই আর কোনো অবকাশ তাদেরকে দেওয়া যেতে পারে না যে উদ্দেশ্যে তারা মুসা আল্লাহাম এবং তার ভাইকে অবকাশ দিয়েছিল ছেড়ে দিয়েছিল তারা প্রত্যাশা করেছিল মূসা আল্লাহ ইসলামকে মিথ্যাপবাদ দিবে জাদুকর সাব্যস্ত করে তার দাওয়াতকে অগ্রহণযোগ্য প্রমাণ করবে কিন্তু ঘটলো সম্পূর্ণ বিপরীত ঘটনা শুধুমাত্র দরবারের মধ্যেই দাওয়াত সীমাবদ্ধ থাকল না বরং সমস্ত মিশরবাসীর কাছে মৌসা সালামের তাহিতের দাওয়াত পৌঁছে গেল কাজেই সামগ্রিকভাবে পরিস্থিতি ক্রমশ ফেরাউনে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে মৌসা আল্লাহ ইসলামকে আদর্শগত পরাজিত করার আশা তারা বাদ দিল সরাসরি তাকে হত্যা করার জন্য ফেরাউনকে উস্কে দিতে থাকল তবে প্রথমে আমরা সেই আয়াতির দিকে নজর দেব যেখানে ফেরাউনকে উস্কে দেওয়ার জন্য তার মন্ত্রী পরিষদ আলবালা কি বক্তব্য দিয়েছিল সেটাকে আলো সহামত আল্লাহ কুরআনে সংরক্ষণ করেছেন আল্লাহ মহাম্মত আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ফেরাউনের সভাসদ তারা বলল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 শুধুমাত্র মোসা আলাহ ইসলামের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার কথা বলছে না বরং বলছে মুসা ও তার কাউন তাদের চোখে অপরাধী দুইটি অংশ মোসা আল্লাহ ইসলাম অপরাধী তার জাতীয় অপরাধী অপরাধ কি ছিল অপরাধ হচ্ছে দুইটি এক নম্বর জমিনে ফাসাদ সৃষ্টি করা দুই নম্বর আপনাকে এবং আপনার ইলাহদেরকে বর্জন করা প্রথম অপরাধের কথা তারা বলছে জমিনে ফাসাদ সৃষ্টি করা কিসের ফাসাদ মু ইসলাম সরাজ ছিলেন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 সেটা কি সেটা হচ্ছে শান্তি স্থাপনকারী কাজ মুসা সালামের ইমানের দাওয়াত হয়ে গেল ফাসাদ আর ফেরাউনের হত্যাযোগ্য হয়ে গেল শান্তি স্থাপনকারী কাজ রুহান আল্লাহ বর্তমান পৃথিবীতেও আমরা এই বাস্তবতা একেবারে হুবহু দেখতে পাই নির্বিচারে মুসলিমদেরকে যারা হত্যা করছে মুসলিম নারী শিশু বৃদ্ধদেরকে হত্যা করে মার্কিন প্রেসিডেন্ট সে শান্তিতে নোবেল পুরস্কার বিজয় লাভ করছে ইসরায়েল বোমামেরে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করছে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 একই বাস্তবতা ছিল মুরসাদালামের ক্ষেত্রেও দ্বিতীয় অপরাধ ফেরাউনের মন্ত্রিপরিষদের চোখে সেটা কি ছিল তারা বলল তারা আপনাকে এবং আপনার ইলাহদেরকে বর্জন করে এই আয়াতটি খুবই গুরুত্বের সাথে লক্ষ্য করা উচিত এখান থেকে আমরা দলিল পাচ্ছি স্পষ্ট বোঝা যাচ্ছে ফেরাউন নিজেকে সরাসরি সব থেকে বড় রব আনা রব্ব কোমল আলা এটা দাবি করলেও সে নিজে অন্যান্য ইলাহদেরকে পূজা করতে উপাস তার ছিল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 তারা বলল মুসার সাথে যারা ইমান এনেছে তাদের পুত্রদেরকে হত্যা করো নারীদেরকে জীবিত রাখো কিন্তু আল্লাহ মহমতাল্লাহ তিনি কি বলছেন আল্লাহমতাল্লাহ আল্লাহ মহম্মতাল্লাহ তিনি বলছেন ও মাকাইতুলকা ফিরা ইল্লা ফির দালাল কাফেরদের চক্রান্ত তো ব্যর্থই হয় কাফেরদের ষড়যন্ত্র ব্যর্থই হয় ফেরাউন এই হত্যাযোগ্য শুরু করতে যাচ্ছিল সর্বপ্রথমে মুসা আলহিসামকে হত্যার মাধ্যমে আল্লাহ মহম্মতাল্লাহ কোরআানে ফেরাউনে সেই দাম্ভিক উক্তিকে আমাদের জন্য জমা করেছেন পারিশদবর্গের কথায় উত্তেজিত হয়ে ফেরন বলল আমাকে ছাড়ো আমাকে ছেড়ে দাও আমি মূসাকে হত্যা করি সে ডাকুক তার রবকে আমাকে ছাড়ো আমি মূসাকে হত্যা করি সে তার রবকে ডাকতে থাকুক দোয়া করতে থাকুক আমার তো আশঙ্কা হয় সে তোমাদের গোটা জীবন ব্যবস্থারই পরিবর্তন করে ফেলবে তোমাদের দিনের পরিবর্তন ঘটাবে অথবা সে জমিনে ফাসাদ সৃষ্টি করবে বিপর্যয় সৃষ্টি করবে সুহান আল্লাহ সে বলছে মুসা জমিনে ফাসাদ সৃষ্টি করবে এটা তার আশঙ্কা ইভেন গাসির রহমান তিনি বর্ণনা করেছেন যে এই জন্যই তৎকালীন মিশরের জনগণ তারা ঠাট্টার ছলে বলতো ফেরাউন তো এখন কল্যাণকানে হয়ে গেছে ফেরাউন এখন পথ প্রদর্শনকারী নির্দেশদাতা হয়ে গেছে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 শাসন ক্ষমতা আবর্তিত হয় তখন সর্বত্র প্রশাসনের সমস্ত স্থানে নিজের পরিবারে নিজের বংশের লোকেদেরকে দিয়ে তারা প্রভাব বিস্তার করে তাদের ফের পরিবারের সদস্য সেই ব্যক্তি যখন নিজের বক্তব্য পেশ করছেন এটাকে বেশ গুরুত্ব সহকারী বিবেচনা করা হচ্ছে সেই মুমিন ব্যক্তির বক্তব্যকে কেন আমরা জানবো কেন আমাদের জানা দরকার এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ সোহাম্মলা তিনি কুরআনে সেই মুমিন ব্যক্তির বক্তব্যকে আমাদের জন্য সংরক্ষণ করেছেন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 যেভাবেই হোক মূসার কবল থেকে ফেরাও নিজেকে রক্ষা করতে যাচ্ছিল সে বলেছিল আমাকে ছাড়ো আমি মুসাকে হত্যা করি সে ডাকুক তার রফকে সভাসও তাই চাচ্ছিল মুসার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া হোক মূসাকে হত্যা করা হোক আর কোনো অবকাশ দেওয়া যেতে পারে না এই প্রস্তাবে বিরোধিতা করবে এমন সাহস্কার কিন্তু এর মধ্যেই নিজের কদম মজবুত করে উঠে দাঁড়ালেন এক ব্যক্তি তাকে আলোচ মাতালা বলেছেন রাজুলুন মিনুন রাজুল শব্দের অর্থ পুরুষ ব্যক্তি তবে এই শব্দটিকে আল্লাহ মহামতাল্লাহ কোরআনে যেভাবে বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন ব্যবহার করেছেন তাতে এই শব্দের মাধ্যমে শুধুমাত্র পুরুষ ব্যক্তিকে বোঝানো হয় না বরং পৌরুষ দীপ্ত পুরুষদেরকে বোঝানো হয় যাদের মধ্যে সাহসিকতা রয়েছে শুধুমাত্র দেখতে একজন পুরুষের মতো নয় আল্লাহ সহমতল্লা বলেছেন ফেরাউনের গোত্রের এক মৌমিন ব্যক্তি যিনি তার ইমানকে গোপন করে রেখেছিলেন তিনি বললেন তোমরা কি এই জন্য একজন মানুষকে হত্যা করতে চাও যে সে বলে আমার রব হচ্ছেন আল্লাহ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 নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীদেরকে পথ প্রদর্শন করেন না এক নম্বরে আল্লাহ সুমত আল্লাহর রুবুবিয়ত নিয়ে কথা বলার পর দুই নম্বরে সেই ইমানদার ব্যক্তি কথা বললেন তাদের প্রিয় স্বদেশ ভূমি মিশর এবং মিশরে তাদের রাজত্ব নিয়ে তিনি বললেন হে আমার জাতি ইয়া আজকে এই জমিনে তোমাদেরই রাজত্ব দেশ ময় তোমরাই বিতরণ করছো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 আল্লাহ রাসুলসাল্লাহ সাল্লাম তিনি বলেছেন অত্যাচারী শাসকের সামনে হক কথা বলা সত্য কথা বলা এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ আরেকটি হাদিস রাসুল্লাহ সাল্লাহাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন শহীদদের নেতা হবে হামজা এবং সেই লোক যে জালিম শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করে সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে এবং এই জন্যই তাকে হত্যা করা হয় ফেরাউন ধমক দিল সে বলল আমি যা দেখি তোমরা তা দেখছো না আমি তোমাদেরকে সাবিল্লির রাশাদ দেখাচ্ছি কল্যাণের পথ দেখাচ্ছি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 কিভাবে নিজেকে নিজে ছোট করা হয় রাসুল্লাহ আসলাম বলেছেন যদি কোনো ব্যক্তি দেখে যে কোথাও কোনো বিষয়ে আল্লাহর পক্ষ থেকে তার কোনো কথা বলা উচিত তখন যেন সে কথা বলা থেকে বিরত না থাকে যদি সে বিরত থাকে তাহলে আল্লাহ সু মহামতাল্লাহ তাকে বলবেন কেয়ামতের ময়দানে আল্লাহ সু মহামতাল্লাহ সেই ব্যক্তিকে প্রশ্ন করবেন হে অমুক তুমি কেন এই বিষয়ে কথা বলনি কেন তুমি চুপ ছিলে সেই ব্যক্তি বলবে এ আল্লাহ আমি মানুষ দিকে ভয় পেয়েছিলাম আল্লাহ সু মহামতুল্লাহ তখন বলবেন আমার হকি তো তোমার উপরে বেশি ছিল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 পূর্ববর্তী সম্প্রদায়গুলোর মতো বিপদ দিনের আশঙ্কা করছি যেমন কমেনুহ আদ সামুদ এবং তাদের পরবর্তীদের যা অবস্থা হয়েছিল পরবর্তী জাতি সোয়েব আলাহিসামের জাতি লুত আলাহ ইসলামের জাতি তাদের কথা স্মরণ করে দিয়ে বলছেন তাদের যে অবস্থা হয়েছিল সেইরকম আজাবের দিনের আশঙ্কা আমি তোমাদের উপর করছি আল্লাহ বান্দাদের প্রতি কোন জুলুম করার ইচ্ছা পোষণ করেন না দুই নম্বরে মিশরের রাজত্ব নিয়ে কথা বলার পরে তিন নম্বরে তিনি ইতিহাস নিয়ে কথা বলতে শুরু করলেন চৌহান আল্লাহ ইতিহাসের একটি বাস্তবতা হচ্ছে ইতিহাস সবসময়ই হকের পক্ষে সত্যের পক্ষে একটি অনেক বড় দলিল যদি সেই ইতিহাস হয় অবিকৃত ইতিহাস যদি কেউ ইতিহাসকে বিকৃত করে না ফেলে আপনি দেখতে পারবেন ইতিহাস সবসময়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 হাত ই হল কল তুমি কদারিক মুস্রিপ এর আগে তোমাদের কাছে ইউসুফ সুস্পষ্ট দলিল প্রমাণ সহ আগমন করেছিলেন এরপরও তোমরা তার নিয়ে আসা বিষয়ে সন্দেহ পোষণ করলে অবশেষে যখন তিনি মারা গেলেন তখন তোমরা বলতে শুরু করলে আল্লাহ ইউসুফের পরে আর কাউকে রাসুল হিসাবে পাঠাবেন না যখন তিনি মারা গেলেন তোমরা বলতে শুরু করলে ইউসুফের পর আল্লাহ আর কোনো রাসুল পাঠাবেন না তিনি বলছেন এভাবেই তো আল্লাহ সীমালঙ্কনকারী এবং সংশয়গ্রস্ত ব্যক্তিদেরকে পথভষ্ট করে থাকেন সেই ইমানদার বান্দা খুবই বুদ্ধিমত্তার সাথে যুক্তিপূর্ণ বক্তব্য দিচ্ছিলেন একদিকে তিনি অতীতের জাতিগুলো আদ সামদ কমেনুহ নিয়ে যেভাবে কথা বলেছেন ঠিক তেমনিভাবে ভবিষ্যতের সেই দিন কিয়ামতির দিন নিয়েও কথা বলেছেন অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিদের মধ্যে রাসুলদের অবাধ্যতা করার কারণে যারা ধ্বংস হয়েছে তাদের কথা যেভাবে বলেছেন ঠিক তেমনিভাবে রাসুলদের কথা মানার কারণে রাসুলদের দেখানো পথে চলার কারণে আল্লাহ সুহাম তাল্লাহ যাদেরকে উদ্ধার করেছেন তাদের কথাও তিনি পেশ করলেন এবং এই জন্যে তিনি এমন একটি উদাহরণ পেশ করলেন যেটা তারা কিছুতেই অস্বীকার করতে পারে না তুলনামূলক ভাবে নিকট অতীত থেকে প্রাসঙ্গিক একটি উদাহরণ তাদের সামনে পেশ করলেন ইউসুফ আল্লাহ সাল্লামের উদাহরণ ইউসুফ আলহিসাম যিনি এই মিশরেই ছিলেন যার বাস্তবতাকে কিছুতেই তারা অস্বীকার করতে পারে না ইউসুফ আলাহিসাম তিনিও ছিলেন বনি ইসরালির অন্তর্ভুক্ত তিনি যেভাবে মিশরে দায়িত্ব নিয়েছিলেন মিশরবাসীদেরকে ভয়াবহ দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা করেছিলেন তিনি যেভাবে আল্লাহ সুহামতা আল্লাহর প্রেরিত রাসুল ছিলেন ঠিক মোসা আল্লাহ সাল্লাম একই রবের পাঠানো রাসুল তিনিও সেই একই বনি ইসরায়েল গোত্রেরই ব্যক্তি রাসুলদেরকে পাঠানো হয় মানুষদেরকে মুক্তির পথ দেখানোর জন্য বিপদ থেকে উদ্ধার করার জন্য ইসুফ আল্লাহ সাল্লাম মিশরবাসীদেরকে উদ্ধার করেছিলেন তেমনিভাবে ভাবে মোসা আলাহ সাল্লামকেও পাঠানো হয়েছে শুধুমাত্র বনি ইসরায়েলকে উদ্ধার করার জন্য নয় সেই ফেরাউনের লোকেদেরকেও সঠিক পথ দেখানোর জন্য ইসুফ আল্লাহ সাল্লামের উপরে সেই সময় মিশরের অনেকেই ইমানে এনেছিলেন কিন্তু এরপরও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 বল বলল হে আমার পারিশদ বর্গ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 এই স্থাপত্যগুলো নিয়ে কোন আলোচনা করেননি হ্যাঁ মিশরের ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে করেননি বরং আল্লাহ মহমতাল্লাহ আলোচনা করেছেন যেটা আমাদের জন্য প্রয়োজন সেই বিষয় নিয়ে ফেরাউনের নির্মমতা নৃশংসতা নিষ্ঠুরতা নিয়ে তার অধ্যত্ব নিয়ে শির্ক এবং কুফর নিয়ে কারণ সেটাই হচ্ছে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কার্যকরী আল্লাহ মাহাতাল্লাহ তার আলোচনায় ফেরাউনের শয়তানি চেহারাকে আমাদের সামনে উন্মোচন করেছেন তার কুফুরি সিস্টেমকে আমাদের সামনে উন্মোচন করেছেন তার মানবরচিত জীবন বিধানকে আমাদের সামনে প্রকাশিত করেছেন অথচ এই মিশরের আলোচনা নিয়ে যদি আমরা আরেকটি ভিন্ন উৎস দেখি অর্থাৎ অমুসলিম ঐতিহাসিকদের বর্ণনায় ইউরোপ আমেরিকানদের বর্ণনায় তারা যখন মিশরের আলোচনা করেন ফেরাউনদের আলোচনা করেন তাদের দৃষ্টিতে তাদের চোখে মিশর মানেই হচ্ছে ফেরাউন দ্য গ্রেট সিভিলাইজেশন অফ ইজিপ্ট দ্য গ্রেট ফের তাদের কাছে ফেরাউনের এই নির্মমতা গুলো নিষ্ঠুরতা সেই জড়বস্তু স্থাপনা পিরামিড গুলোর দিকে মুগ্ধতার দৃষ্টিতে তাকায় বস্তুবাদীদের চোখে বস্তুর গুরুত্ব বেশি একটা স্থাপনার গুরুত্ব বেশি মানুষের জীবনে কোন গুরুত্ব নেই অথচ রাসুল্লাহ সাল্লাহাম তিনি বলেছেন একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে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 তিনি যাদের ভালো যাচ্ছেন তিনি নিরপেক্ষ অবস্থান থেকে বিষয়গুলোকে বিশ্লেষণ করে তাদের সামনে প্রকাশ করছিলেন কিন্তু যখন ফেরাউন নিজের চূড়ান্ত গোয়ার প্রকাশ করল তামাশা বিদ্রোপ কটাক্ষ করা শুরু করল যে সে আসমানে উকিমারবে উকি মেরে দেখবে কোথায় থাকে মোসার রব সুহান আল্লাহ সে আসমানে উকি মেরে দেখবে মোসার রব কোথায় থাকে সুহান আল্লাহ ইমানদার ব্যক্তি এবারে সরাসরি নিজের ইমানকে প্রকাশ করলেন একেবারে সরাসরি তিনি বললেন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 ফেরাউনকে রব হিসাবে মেনে নিতে মানবরচিত জীবন ব্যবস্থাকে মেনে নিতে মানবরচিত সংবিধানকে মেনে নিতে আল্লাহর বিপরীতে ফেরাউনকে রব হিসাবে মেনে নিতে যা সুস্পষ্ট শির্ক এবং সেই শিরকের দিকে আহ্বান জাহান নামের দিকে আহ্বানেরই নামান্তর কাজেই মমিনবান্দা নিজেকে তাদের এই সমস্ত মিথ্যা আহ্বান থেকে সম্পূর্ণ মুক্ত ঘোষণা করে তিনি বললেন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 আমি তোমাদেরকে দেওয়া দিচ্ছি পরাক্রমশালী এবং ক্ষমাশীল আল্লাহর দিকে সুভান আল্লাহ সেই মমিন ব্যক্তির মানসিক অবস্থার দিকে লক্ষ্য করুন কত ভারসাম্যপূর্ণ এবং গোছানো ছিল তার বক্তব্য আল্লাহ সুহামতল্লাহ তাকে শক্তি দিয়েছেন তিনি সঠিক সময় সঠিক কথাগুলো সেখানে বলতে পেরেছেন তিনি তার বক্তব্যে আল্লাহ সুহাম্মতাল্লাহর এমন দুটি সিফাতকে উল্লেখ করলেন যা তার পূর্বের বক্তব্যের সাথে সামঞ্জস্যশীল আল্লাহ সু মহাম্মতাল্লাহ তিনি হচ্ছেন আল আজিজ পরাক্রমশালী যিনি আজাব দিতে সক্ষম পাকড়াও করতে সক্ষম শাস্তি সক্ষম একই সাথে তিনি বললেন আল্লাহ সুহামতাল্লাহ তিনি হচ্ছেন আল গাফুর তিনি ক্ষমাশীল গাফার যদি তারা নিজেদের ভুল বুঝতে পারে তওবা করে ক্ষমা চায় তাহলে তা আল্লাহ সুহামতাল্লাহ আল গাফার তিনি ক্ষমাশীল তিনি তাদেরকে ক্ষমা করে দেবেন ইমানদার ব্যক্তি বলছেন আমি তোমাদেরকে সেই পরাক্রমশালী এবং ক্ষমাশীল আল্লাহর দিকেই আহ্বান করছি দাওয়াত দিচ্ছি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 দুনিয়া এবং আখিরাতে সেই দিকে কোনো আহ্বান চলে না আমাদের প্রত্যাবর্তন তো হবে আল্লাহরই দিকে এবং সীমালঙ্ঘনকারী ব্যক্তিরাই তো হচ্ছে জাহান নামী তারাই তো হচ্ছে আসহাবুন্ নার আগুনের বাসিন্দা নবিন ব্যক্তি তার বক্তব্যের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন শুরুতে তিনি আল্লাহর উপর ইমানানের কথা বলেছেন মিশরের রাজত্ব নিয়ে কথা বলেছেন অতীতের ইতিহাস থেকে উপদেশ দিয়েছেন ভবিষ্যতে আজাব কে আমাদের দিবস সম্পর্কে দিকে সতর্ক করেছেন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 আল্লাহর দৃষ্টির মধ্যেই রয়েছে কিমঙ্গার ব্যক্তি নিজের জীবনে ঝুঁকি নিয়ে ফেরাউন এবং তার সমস্ত সবাসদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে হক কথাগুলোকে বললেন পরবর্তী ঘটনা কি ঘটল ফেরাউন কি তার মস্তক ছিন্ন করেছিল নাকি ফেরাউনের দলবল বল তারাই ধ্বংস হলো। আল্লাহ সুমদাল আমাদেরকে বলতেন এরপর আল্লাহ তাকে তাদের চক্রান্তের অনিষ্ট থেকে ক্ষতি থেকে রক্ষা করলেন এবং ফেরাউনের গোত্রকে শোচনীয় আজাব গ্রাস করল আল্লাহ সুমতালা তিনি সেই মুমিন বান্নাকে রক্ষা করলেন বিপরীতে ফেরাউনের লোক লস্কর দলবল তারা ধ্বংস হলো। তাদেরকে শোচনীয় আদাব গ্রাস করল এখান থেকে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা লাভ করতে পারি মুমিন ব্যক্তির সেই ভূমিকা থেকে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে তার মধ্যে প্রধান দুইটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে এক নম্বরে সৎ সাহস সত্য হক বলার সাহস সত্য বলা সাহস সাহসিকতা হচ্ছে একজন ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য দুই নম্বরে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 মোসা আল্লাহ সাল্লামের কাহিনীর অন্যতম একটা বড় অংশ বিভিন্ন ঘটনার মাধ্যমে আলোচিত হয়েছে ভীতি এবং সাহসিকতা প্রসঙ্গে মোসা আল্লাহ সাল্লাম তিনিও শুরুতে তার সেই নবতের কঠিন দায়িত্ব সম্পর্কে দাওয়াতের কাজ পালন করতে গিয়ে তিনি শুরুতে ভীত ছিলেন তিনি বলেছেন আমার বিরুদ্ধে তাদের অভিযোগ আছে আমি আশঙ্কা করি তারা আমাকে হত্যা করতে পারে কিন্তু এরপরও তিনি তার কাজ করে গেছেন ফলাফল হিসেবে আল্লাহ সুহামতাল্লাহ তাকে নিরাপত্তা দিয়েছেন তাকে রক্ষা করেছেন এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম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 আলিরাজি তুলানহু তার খিলাফতকালে একবার উপস্থিত লোকেদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়িয়ে দিয়েছিলেন তিনি বললেন প্রশ্ন করলেন আপনারা বলুন এই উম্মতের মধ্যে সবচেয়ে সাহসী ব্যক্তিকে লোকেরা দেখলো যিনি প্রশ্ন করছেন প্রশ্নকর্তা তিনি হচ্ছেন আলী আজিত তিনি কখনো কোনো দ্বন্দ্বযুদ্ধে পরাজিত হননি কুফারদের বড় বড় বীর যোদ্ধা আলীর হাতে পরাজিত হয়েছে আলী আজিতানহু এক হাতে খাইবরের দুর্গের গেট তুলে নিয়ে সেটাকে ঢাল বানিয়ে যুদ্ধ করেছেন লোকেরা বলতে বাধ্য হলো আপনি হচ্ছেন সবচেয়ে থেকে সাহসী ব্যক্তি জবাব আলি কি বলেছিলেন আলিরাজি বললেন এটা সত্য আমি কখনো কারো সাথে দ্বৈত যুদ্ধে পরাজিত হইনি ত্বন্দ্ব যুদ্ধে আমি কখনো পরাজিত হইনি কিন্তু লোকেদের মধ্যে সবচেয়ে সাহসী হলেন আবু বকর এবং এরপরে তিনি আবু বকরের সাহসিকতা সম্পর্কে দুইটি উদাহরণ পেশ করেছিলেন এবং দ্বিতীয় উদাহরণ আলি যা পেশ করেছিলেন সেটা আমাদের আজকের আলোচনার মূল প্রসঙ্গের সাথে মিলে যায় আজকে আলোচনা যা কি নিয়ে আবর্তিত হয়েছে সেই মুমিন ব্যক্তির বলা কথাগুলো হুবহু পুনরাবৃত্তি করেছিলেন আউ বকর রাজিয়াল্লাহতালহু আলী রাজি তিনি বলেছেন মক্কা ইসলামের প্রাথমিক যুগে রাসুলসাল্লাহ ইসলাম যখন কাবাতত্তরে সালাত আদায় করছিলেন এরকম একটা সময়ে হঠাৎ করে উকবা ইবনে আবি মুইতে এসে ধাক্কা দিয়ে রাসুল্লাহ সাল্লাহসলামকে ফেলে দিল এবং তার চাদর পেঁচিয়ে গলায় শ্বাসরোধ করে আল্লাহ রাসুলসলামকে হত্যা কর্তি উপক্রম হলো। এবং সেই সময় সেখানে উপস্থিত আরও অনেক কাফের এসে সেখানে ভিড় করল একত্রিত হলো চারদিক থেকে তারা রাসুলসলামকে ঘিরে রেখেছিল সেই দিকে যেতে সাহস করছিলেন না এমন সময় আবুবকর রাজি তানহু দৌড়ে সেই দিকে ছুটে আসলেন এবং ধাক্কা দিয়ে উগবাকে ফেলে দিলেন তখন তিনি বলছিলেন সেই কথাগুলো যা মমিন মিন আলে ফেরাউন বলেছিলেন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 যখন রাসুল্লাহ সাল্লাহসাল্লামকে সেখানে উদ্ধার করতে গেলেন এবং এই কথাগুলো বললেন মুহূর্তের মধ্যে সমস্ত কুফারদের মনোযোগ রাসুল্লাহ সাামের কাছ থেকে ঘুরে গিয়ে আবু বকরের উপরে নিবদ্ধ হল তারা নির্মম তাকে প্রহার করতে শুরু করলো যতক্ষণ না পর্যন্ত তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এই উভয় ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি এই উম্মতের ইমানদার ব্যক্তি সাহসী ব্যক্তি সিদ্দিক ব্যক্তি আবু বকর আদি লহ কিংবা মৌসা আলাহামের সময়ের মিন মিন আলে ফেরাউন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 উ ডট রেইনড মিডিয়া ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রেইনডস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ইউটিউব ডট কম